ম করুণাময় ও অসীম দয়াবান আল্লাহ নামে শুরু মু আল্লাহ রসুলের সামনে অগ্রণী হ না এবং আল্লাহকে ভয় কর নিশ্চয় আল্লাহ সবকিছু শুনেন সব কিছু জানেন নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তাঁর সাথে সেইরূপ উঁচু স্বরে কথা বলো না এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরু পাবে না দিন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 যারা আড়াল থেকে আপনাকে উঁচু স্বরে ডাকে তাদের অধিকাংশই অবুজ যদি তারা আপনার বের হয়ে তাদের কাছে আসা পর্যন্ত সবর করত তবে তাই তাদের জন্য মঙ্গলজনক হতো আল্লাহ ক্ষমাশীল করম দয়ালু يا أيها الذين آمنوا إن جاءكم فاسقوا بنبئ فتبينوا মুমিনগন। যদি কোনো পাপাচারে ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুত্ত না হালিত وَإِنَّ اللَّهَ حَبَّبَ إِلَيْكُمُ الْإِيمَانَ وَزَيَّنَهُ فِي قُلُوبِكُمْ وَكَرَّهَ إِلَيْكُمُ الْكُفْرَ وَالْفُسُوقَ وَالْعِصْيَانَ أُولَئِكَ هُمُ الرَّاشِدُونَ فَضْلًا مِّنَ اللَّهِ وَنِعْمَةٍ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ तुम्हरा जेने रख तुम्हारे मध्य आल्ला सुल रोन जी अनेक विषय तुम्हारे आबदार मेने ना तुमर कष्ट क्यों आल्ला तुम्हारे अंतरे ईमान महाब्बत सृष्टि हृदयद्राही पक्षांतरे कफुर पपाचार और नफर मानी घृणा सृष्टि तत्पथ अवलम्बनकारी ये आल्लर कृपा और न्याय मत आल्ला सर्वज्ञ प्रज्ञा म শুরু হচ্ছে বঙ্গানুবাদ সহ সম্পূর্ণ পবিত্র কালামে পাকের ধারাবাহিক পরিবেশনার ৪৫ তম খণ্ডের তেলাওয়াত তেলাওয়াত করছেন বিশ্ব বরেণ্য আলেমে দিন পবিত্র মদিনা মনোয়ার মসজিদ নবমীর সম্মানিত ইমাম ও খতিব হাফেজ কাঁরি ড শেখ আলী ইবনে আব্দুর রহমান আল হুজাইফি অনুবাদে কণ্ঠ জায়দ ইকবাল প্রযোজনায় আর আই এস প্রোডক্ট ঢাকা ও ইফল কল ফে অসলি হু বেহ মে অসলি খুব বেহ মত হুম আলল উখর কলতি أَإِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدَلِ وَأَقَسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقَسِطِينَ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 যে পর্যন্ত না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে যদি ফিরে আসে তবে তোমরা তাদের মধ্যে ন্যায়ন পন্থায় মীমাংসা করে দেবে এবং ইনসাফ করবে নিশ্চয়ই আল্লাহ ইনসাফকারীদেরকে পছন্দ করেন মুমিনরা তো পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করবে এবং আল্লাহকে ভয় করবে যাতে তোমরা অনুগ্রহপ্রাপ্ত হও ুহ্লবীন মনূলম পৌমিনুখয়ৈরম মিহুসলিস উন্মিনিস তেল মিজু ফুসকাল মিজু ফুসকুম ও বেজু বিল এল কবি সালিসুল ফুসু কু বাদ ইন হে অপর কাউকে উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে এবং কোন নারী অপর নারী কেউ যেন উপহাস না করে কেননা সে উপহাসকারী অপেক্ষা শ্রেষ্ঠ হতে পারে তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো এবং একে অপরকে মন্দ নামে ডেকোনা কেউ বিশ্বাস স্থাপন করলে তাকে মন্দ নামে ডাকা গোনাহ যারা এহেন কাজ থেকে তবা না করে তারাই জালিম্লী নীরু হে মুমিন গন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো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 মিল দ উল পে ও কুম শু রূ প ইর কুমিল্লাহি এখন जतिय गोत्रे विभक्त करस्पर परिचित हिश्चय आल्लर का से सर्वाधिक सम्भ्रांत सर्वाधिक परहिस्कार निश्चय आल्ला सर्वज्ञ सबकि शर्ब खबर राखें কাল এমন কুলেম তুমি কেউ কুলুক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 এখনও তোমাদের অন্তরে বিশ্বাস জন্মেনি যদি তোমরা আল্লাহ ও তার রসুরের আনুগত্য কর তবে তোমাদের কর্ম বিন্দু বিন্দুমাত্র নিষ্ফল করা হবে না নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম মেহের বান উল ইসি কু তার যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ইমান আনার পর সন্দেহ পোষণ করে না এবং আল্লাহে প্রাণ ও ধন সম্পদ দ্বারা জেহাদ করে তারাই সত্য নিষ্ঠু বলুন তোমরা কি তোমাদের ধর্মপরায়ণতা সম্পর্কে আল্লাহকে অবহিত করছ অথচ আল্লাহ জানেন যা কিছু আছে ভূমণ্ডলে এবং যা কিছু আছে নভমণ্ডলে আল্লাহ সর্ববিষয়ে সম্যক জ্ঞাত তারা মুসলমান হয়ে আপনাকে ধন্য করেছে মনে করে বলুন তোমরা মুসলমান হয়ে আমাকে ধন্য করেছো মনে করু না बर आल्लामान पथेचाल तुम धन्य कर सत्यनिष्ठ थो अल्लाह नवमण्डल मौंडौल और भूमंडलर अदृश्य विषय जान तुम्हरा जा करता देखें